আলাইকুম রাহমতুল্লা সম্মানিত দর্শক শ্রোতা পৃথিবীর আনাচে কানাচে যেখান থেকে আপনারা স্পিস টিভির স্ক্রিনে বসে আছেন আমাদের মোবারকবাদ গ্রহণ করুন অভিবাদন গ্রহণ করুন আমরা সুক্রিয়া জানাচ্ছি আপনারা এই সময় দিচ্ছেন আপনাদেরকে আমরা যে পর্যায়ে আজকে আলোচনা করতে চাই সেটা হলো ইসলামিক এডুকেশন ইসলামিক শিক্ষা আমার সাথে কিছু সনামধন্য গেস্ট আছেন আমি প্রথমে চাইব এই বিষয়ের পর আলোচনা করার আগেই আমার গেস্টের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি আমার ডাইন থেকে শুরু করি আমাদের ডাইন পাশে আছেন খান তারপরে আমাদের সাথে আছেন আসসালাম আমি শাহি জাজাকুমুল্লাহ খরান আমাদের সামনে যারা সাথে যারা আছেন আলহামদুলিল্লাহ আপনার দেখতে পেয়েছেন যে এডুকেশনের ক্ষেত্রে যারা চিন্তা ভাবনা করেন ইসলামের এডুকেশনের ক্ষেত্রে যারা চিন্তা ভাবনা করেন এমন কিছু ভাইদেরকে আমি সাথে করে নিয়ে এসেছি আমি আপনাদের ছোট ভাই সালাম আমি আপনাদের সামনে ইসলামিক এডুকেশন বা ইসলামিক শিক্ষা কাকে বলা হয় এটা নিয়ে আজকে আমরা আলোচনা করার প্রয়াস পাবো প্রথমে আসি যে ইসলামিক এডুকেশন কাকে বলা হয় ইসলামিক এডুকেশন হলো বা এডুকেশন ইটসেলফ হলো যে একজন মানুষকে পরিপূর্ণভাবে আল্লাহ তালার আবধ বানানোর জন্য যে প্রচেষ্টা করা হয় একজন মানুষের সম্পূর্ণ প্রতিভা এবং তাকে মানুষত্বর পরিপূর্ণ আকর তৈরি করা যেটা কামেল ইনসান ইনসান কামেল একজন মানুষকে পরিপূর্ণ মানবসত্ত্বারূপে প্রতিভাত করার জন্য যে চেষ্টা প্রচেষ্টা তাকে ইসলামিক এডুকেশন বলা হয় ইসলামে আমাদের একটা সুবিধা হলো যে ইসলামের প্রথম আয়াত দুনিয়ায় এসেছিল একরা নিয়ে এবং এরপরে আল্লা তালা রসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং তিনি আমাদেরকে বলেছেন যে তিনি শিক্ষক হিসাবে আমাদের কাছে প্রেরিত হয়েছেন আমরা চেষ্টা করব এডুকেশনের বিভিন্ন দিক নিয়ে আসতে আমি আমার ডাইন পাশের যিনি আছেন ভাই ডক্টর মসলিহউদ্দিন তার কাছে আমি জিজ্ঞেস করব যে ইসলামে দেখেন তিনটি জিনিস কিন্তু যুগপথভাবে আসছে একটা হলো তালিম এবং তালিম সংক্রান্ত কোরআন শরীফের আয়াত যদি আমরা চিন্তা করি আয়ম শব্দটা কোরআন শরীফে আসছে দ্বিতীয় হলো তার বিয়া আর তৃতীয় হলো তার আদিব আমরা ইনশাল্লাহ এইগুলো নিয়ে আলোচনা করব। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে তালিম সম্পর্কে বা এটাকে বলা হয় যে ট্রান্সফরমেশন অফ নলেজ এটাকে ইসলাম কিভাবে দেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহ সারা পৃথিবীর সম্মানিত দর্শক মন্ডলী তালিম বা শিক্ষা আমার দৃষ্টিকোণ থেকে তিনটি জিনিসের সমন্বয় একটি হলো আকল ব্রেন আরেকটি হলো মন তিন এবং তার বহিঃপ্রকাশ এবং প্রতিফলন ইসলাম তিনটিকে কোরআনে কারিমে সমানভাবে আহ দৃষ্টি আকর্ষণ করেছে তিনটারই বহু জায়গায় ফালাইয়া আলুন তারা কি বুঝে না তাদের আকল নেই এলিমের কথা তো বহু জায়গায় এসেছে যেটা ডক্টর আব্দুল সালাম সাহেব বললেন যে নয় শত জায়গায় এলিমের কথা বিদ্যার কথা এসেছে আর একটা আবার মনের সাথে সম্পর্ক আলা আমি আলাফালোহা এসেছে তাদাব্বর যখন করতে যাব আফালাই তাদ্বারুন আল কোরআন আমা তারা কেন কোরআন কে উপলব্ধি করার অনুধাবন করার গবেষণা করার চেষ্টা করে না তাদের মনের মধ্যে কি তালামের দেওয়া হয়েছে মনের সম্পর্ক আছে বলেছেন জিজ্ঞেস করব যে ইসলামের এই যে তালিম সিস্টেমটাকে কিভাবে ইসলাম আমাদেরকে প্রত্যেকটি জিনিসের সূচনা এবং এর ক্রম বিকাশকে সামনে নিয়ে আলোচনা করতে হয় তালিমার ব্যাপারে ঘোষণা করেছেন যে তালিম এর প্রথম যাত্রা সূচনা হয়েছে জান্নাত থেকে এবং আল্লাহ আর তিনি আদম আলী আসসালামকে যখন সৃষ্টি করতে চাইলেন তিনি ফেরেস্তাদের সামনেতা পেশ করলেন আলমি যখন বললেন আমি পৃথিবীতে খালিফা সৃষ্টি করতে চাই প্রেরণ করতে চাই প্রতিবাদ করলেন তারা বলেন এমন একটি জাতকে সৃষ্টি করতে চাও যারা করবে করবে। প্রবাহিত বরং আমরাই তো তোমার তসবি করি তোমার পবিত্রতা বর্ণনা করি ইবাদত করলে আমরাই তো যথেষ্ট আর একটা নতুন সৃষ্টি দরকার আর কি কিন্তু এখানে তিনটি প্রসঙ্গ একটা হলো নতুন সৃষ্টি এই ব্যাপারে আশঙ্কা করলেন এখানে আলম মামাদের তার মানে আদম সৃষ্টির আগের থেকে সূচনা হয়েছে আয়মের এবং আদম আলি হিসালাম মাটি থেকে রব্বল আর্মি থেকে সৃষ্টি করলেন ডাইরেক্ট মাটি থেকে কিন্তু একটি মাটির ডিবি স্পষ্ট তুলে ধরেছেন এবং কি ফের উপরে আদম শ্রেষ্ঠ হলেন কেবল তালিম আর দালুমের কারণে সুন্দর কথা বলেছেন উনি আমাদের কাছে তুলে ধরতে চেয়েছেন যে আল্লাহ তাকে জ্ঞান দিলেন ছাত্রের মধ্যে আমরা কিভাবে দেব আপনি কি মনে করেন আলহামদুলিল্লাহ আমরা শুনলাম মেহতারাম শাহ আলী উল্লাহ সাহেবের কাছ থেকে তিনি কর আনিল ক্যিমের আলুকেই বললেন যে আসলেই এ শিক্ষা এ শুরু হলো সয়ং আল্লা রাবুল্লাহ আলমিন তা শুরু করে দিয়েছেন সর্বপ্রথম গ্রহণ করেছেন শিক্ষা আমাদের মৌল আমাদের পিতা আদম আলী হিসার আসলে সেই একই নীতিতে আল্লাহ রাবুল্লাহ আলমিন এই বিষয়টিকে মানব সমাজের মাঝেও একইভাবে চালু রেখেছেন যে মানুষের মাঝে একজন শিক্ষা নিজে গ্রহণ করবে আগে এরপর সে এই শিক্ষাটাকে নিজের মাঝে আবদ্ধ করে রাখবে না বরং অন্য মাঝে এর বিস্তার ইসলাম এমন একটি জীবনাদর্শ ইসলাম শিক্ষা বিষয়টাকে কখনো কিছু ব্যক্তির মাঝেও সীমাবদ্ধ করে রাখেনি সুন্দর একটা পয়েন্ট আপনি বলেছেন সেটা হলো যে মানুষের জ্ঞানের সীমা নেই এবং এই জ্ঞানটার মানে অসংখ্য ও বিভাগ আছে যেটা আমরা এখন ট্রান্সফর্ম করব মানুষের মাঝখানে যেমন আল্লাহ তালা বলছেন আসমা আকুল্লাহ সমস্ত নামের বিষয়ের নামগুলো শেখাই দিলেন এটা কিন্তু বিরাট একটা জ্ঞান যেটা শহীদুল্লাহ ভাই সুন্দরভাবে তুলে ধরেছেন জাজুমুল্লা এখন আমরা একটা আরেকটা টার্মিনোলজিতে আসি যে রসুল করিম সাল আলাইসালাম যখন ইসলামিক এডুকেশন সম্পর্কে বলতেন সেখানে তারবিয়া শব্দটা ব্যবহার করতেন কোরআনেও আছে আলাম নুরাবি কফিনা অলিদা এই যে তার বিয়া শব্দটা কিন্তু ইসলামের আরেকটা খুব দারুণ কম্প্রিহেন্সিভ যেটা জনিন এবং শিক্ষার সাথে যোগ করি শিক্ষাটা হলো একটি তাত্ত্বিক বিষয় সেই তাত্ত্বিক বিষয়কে যখন আমরা প্র্যাক্টিক্যাল আসব এবং দুটোর মধ্যে যখন সমন্বয় করব এবং সেটা যখন আমরা কাজে লাগাবো তো এই আরবি ভাষার তিনটি শব্দের বাংলা অনুবাদ করতে গিয়ে মূলত শিক্ষা শব্দটাই সামনে চলে আসে তবে যেন রাখা উচিত তালিম মানে হলো একজন শিক্ষক একজন ছাত্র হয়ে একজন জ্ঞানী থেকে আরেকজন জ্ঞান অর্জনকারী ব্যক্তির পাঠ দান এবং গ্রহণ আর যে যা শিখলো কারণে আচরণের পরিবর্তন করে সভ্য হয়ে হলো। সুন্দর সুন্দর কথা আমাদের মাঝখানে চলে আসতেছে আপনার দর্শক বা ভাই বোনেরা আপনারা নিশ্চিন্ত ভাবে বসে থাকুন কিছুক্ষণ অপেক্ষা করুন আমাদের সাথে থাকুন আমরা একটু ছোট্ট ব্রেক নিতে চাচ্ছি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 एकम्रीम बुजुन से नीतिमाल इलामाम सारा विश्व जनप्रिय होसलमर मौलिक ज्ञान प्रति शनिवार रत साढ़े आठ टेब सम्प्रचार सकाल सतंगी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 शुक्रवार नुन सम्प्रचार सकाल साढ़े मुहम्मद्लमुक्त अबियालाम पांच वक्त सालातर उदाहरण नदी मत जार घर निकटे नदी रहा जन पांच बार उक्त नदी गोसल करे। सही मुस्लिम प्रथम खंड सलायिर संख्या एक हजार चारश एगारो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 আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা আবার ফিরে এলাম এতক্ষণ আপনারা বসেছিলেন এই জন্য আপনাদেরকে সুক্রিয়া জানাচ্ছি আমাদের মাঝখানে একটু কথা হচ্ছিল যে তার বিয়া কাকে বলা হয় আমাদের মুসলিহুদ্দিন ভাই যেটা বলছেন আমি তার সাথে পুরো একমত হচ্ছি যে তালিম যে শিক্ষা যেটা ট্রান্সফর্ম করা হচ্ছে আর তার বিয়া হলো তার কিছুটা প্রায়োগিক দিক এটা হলো ইমপ্লিমেন্টের বিষয় তার সাথে আরো কিছু যোগ করেছেন আমাদের শাহ অলিউল্লাহ ভাই সেটা হলো যে শুধুমাত্র শিক্ষা এবং শুধুমাত্র প্রয়োগ নয় এটা একটা গোটা মানুষকে একেবারে ছোট থেকে শেষ করে নিয়ে তাকে যখন ছেড়ে দেব সমাজের মতো মাঝখানে তখন মেন্টরিং এর যে ভূমিকা পালন করা হয় এই যে তার মধ্যে কিন্তু মেন্টরিং শব্দটা আছে আমরা কিন্তু ইসলামের টিচার শব্দ ব্যবহার করি না ইসলামে টিচার নাই ইসলামে মোয়াল্লিম নাই। ইসলামে আসে মুরাব্বি তো তা মোয়াল্লিমের সাথে যোগ হয় তার বিয়া বলে মুরাব্বি হয় এই জন্য আমাদের রসুল সাল্লাহাম আমাদের জন্য মোয়াল্লিমও বটে নিজে আমাদেরকে নিজেই বলেছেন দোয়া করো রব্বের হামহুমা কামা রায় যারা এডুকেশন নিয়ে ভাবেন তারা তার বিয়ার সমন্বয় এইভাবে করেন যে স্কুল টিচার স্টুডেন্ট এই চারটার সমন্বয়ে তার বিয়ার একটা আসলে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা হয়তো জানছি বা বুঝছি যে বিভিন্ন মতবাদে শিক্ষার বিষয়টা রয়েছে কিন্তু তারবিআর বিষয়টা হয়তো খুব কম রয়েছে কিন্তু ইসলাম इसलम्त जीवन आदर्श जेटा मानुष के सत्यारी एक आदर्श मानव गढ़ार शुद्ध शिक्षा शब्द ट माध्यम सीम थी बरंगाम सम्पृक्त कर तरबिया विषयगुली आगे आलोचना करी अपना शुने विषयटी अत्यंत इसलम गुरुत दिए বরং তার খুবই সুন্দর একটা পয়েন্ট দর্শক ভাই বোনেরা আপনাদের সামনে আমাদের শহীদুল্লাহ ভাই তুলে ধরলেন সে পয়েন্টটা হলো এই যে ইসলামের এডুকেশন সিস্টেমের মধ্যে একজন ছেলেকে একেবারে জন্মের পর থেকে শুরু করে নিয়ে মরণ পর্যন্ত এই যে ব্যাপক সিস্টেমেটিক এবং একাডেমিক তারবিয়ামূলক প্রশিক্ষণ মূলক এবং ভালোবাসা মূলক বাবা মা থেকে শুরু হচ্ছে স্কুল জীবনে জীবনে আসতেছে। আসতেছে এবং এইভাবে চলমান যুক্ত করি আফওয়ান আপনি বললেন যে ইসলাম জন্ম থেকে নিয়ে আসলে ইসলাম এমন সুন্দর জীবন আদর্শ জন্মের আগের থেকেই শিক্ষা দিতে পারি সুন্দর কথা সুন্দর কথা মুসলিমের কাছে আমি তার্বিয়া সংক্রান্ত বিষয়ে এই জন্য তাদেরকে রিব্বিউন বলা হয়েছে আমি সংযোগ করতে চেয়েছিলাম সুন্দর তাহলে দেখেন ইসলামের আমরা আরো সুন্দর একটা দিক পাচ্ছে যে এখানে শুধু নলেজকে ট্রান্সফর্ম করার নাম নয় একটা মানুষকে পরিপূর্ণ মানব সত্তা হিসাবে আর একটা শব্দ আছে তার নাম হলো যেখানে তা আদিবটা পাওয়া যাবে আল্লাহ রসুল সাল্লাহাম একজন সম্পর্কে বলছেন যে এই কোনো ব্যক্তি যদি তার ঘরে যদি কোনো দাসী থাকে তাকে যদি আদাহা আহসেনা তে আদিবাহা তাকে যদি তা আদিপ দেয় এবং সুন্দর তা আদিপ দেয় তাকে যদি শিক্ষা দেয় এরপর তাকে যদি মুক্ত করে দেয় এবং তাকে যদি বিয়ে করে তাহলে তার অনেকের এখান থেকে আদব আর যেটা কলা বিভাগ যেটাকে বলা হয় আরবিতে সেটাকে কিন্তু বলা হয় আদব বিভাগ আদব বলতে আমরা বুঝেছি কিন্তু শাসন করা দুষ্ট করলে ছেলেদেরকে মারিপিট করা এটা কিন্তু আদবের মূল কথা নয় আদমের কথা হলো সৃজনশীলতা আচরণটা গ্রহণযোগ্য এবং উৎকৃষ্টার উপর ভিত্তি করে সুন্দর উৎকৃষ্ট আচরণ যদি তৈরি করা যায় আমি ছোট্ট জ্ঞানে যা বুঝতে পারছি সেটার নাম হলো আদব আদিব অর্থ হলো আল্লাহর নবী স্বয়ং বলেছেন আদামী আহসান তার বিব থাকতে হবে আপনি কিছু উপমা উৎপ্রেক্ষা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিন তাহাদিব কিভাবে মুসলিম জীবনে ট্রান্সফর্ম হতে পারে ইসলাম একটি মানুষের জীবনকে এমন সুন্দর পরিশীলিত পরিমার্জিত সংশ্লিষ্ট করে যে সবার কাছে সে নমুনা হয়ে যায় বলেছেন এমনি করে আমি তোমাদেরকে সর্বোৎকৃষ্ট জাতিতে পরিণত করেছি সৃষ্টি করেছি উদ্দেশ্য হলো তোমরা হবে সবার জন্য সাক্ষী সাক্ষী আমরা যদিও বাংলা ভাষায় সাক্ষী বলতে বুঝি কারো কোনো লেনদেন হলো একজন সাক্ষী থাকলো কিন্তু সাক্ষী বলতে খুব সহজভাবে বললে কোথাও যদি মাটি কাটা হয় মাটি মাটি কাটা হলে চতুর্দিকে মাটির গর্ত করা হয় মাস্কানের ডিবি মতো একটি রেখে দেয়া হয় তার মানে যে ডিবিটা রেখে দেওয়া হয় ওর মাথায় ফিতা ধরে পরিমাপ করা হয় কতটুকু গভীর হয়েছে কতটুকু দৈর্ঘ্যপ্রস্ত হয়েছে পরিমাপ করা হয় তার মানে রবীন্দন আমাদেরকে শাহিদ বানালেন আমাদের ফিতা সবাই দেখবে শিষ্টাচারিতা ভদ্রতা সভ্যতা কৌলিন্যতায় আমাদের মতো হতে পারলো কিনা তার মানে মুসলমানদের মতো হতে পারলো না আর একজন মুসলমান সবার জন্যে এমন নমুনা হবে তাই রব্বুল আলমিন যেমন তালিম তার মানে একজন শিক্ষক তাকে শিক্ষা দেবে ঠিক এমনি তার জন্মের পূর্বে থেকে মা বাবা তাকে তার বিয়া মা বাবা তাকে ভালোভাবে বেড়ে ওঠার ব্যবস্থা করবে যে কারণে একটা কথা খুব সহজ সবার কাছে বলা উচিত সবাই মা বাবা হতে পারে না মা বাবা হওয়ার যোগ্যতা আগে অর্জন করা উচিত এবং এই পৃথিবীতে যারাই মানবতার জন্য নতুন ইতিহাস সৃষ্টি করেছেন সভ্যতা ভদ্রতার মানে নতুন যাত্রা নতুন দিগন্ত সূচনা করেছেন তার প্রত্যেকেই আদর্শ মা বাবার সন্তান আমরা ভালো না হলে ঘরে যদি তারবি না থেকে আর এই তারা তারপরে তালিম তারপরে যখন তাতি বাসে আজকে বাংলায় বলতে গিয়ে শিক্ষাকে এক শব্দ যদি বলতে হয় তাহলে অনেক এক্সপার্ট ব্যক্তিরা বলেন শিক্ষা যেমন একটি শব্দ ঠিক এর আরেকটি শব্দ দিয়ে একে নতুন ভাবে বলা যায় তাহলে শিক্ষা মানে আচরণের পরিবর্তন অভ্যাসের পরিবর্তন আচরণ বিজ্ঞান মাত্র সার্টিফিকেট অর্জন করা এর নাম শিক্ষা নয় কেবলমাত্র একটি ক্লাস ডিঙ্গিয়ে পরিবর্তিত যার ভদ্রতা সুন্দর একটা কথা আমরা দুইজন বক্তার কাছ থেকে পেলাম সেটা হলো যে তালিম তার বিয়া শিক্ষা এবং নৈতিকতা শিক্ষা এবং আমাদের মোরাল টিচিং যেটা এগুলো একটা সমন্বয় নাম হলো ইসলামিক এডুকেশন এখন আহ মুসলিহুদ্দিন ভাই বলছিলেন যে আদব মানে হলো একজনকে শিক্ষা দেওয়া জোর করে তুমি এইটা হও তুমি ওইটা করো দিয়ে করা মানে তোমরা এটা করো না তোমরা এটা করো তিনি বলতে চেয়েছেন যে না এটা শুধু মানে ওইভাবে জোর করে কিছু শিক্ষা নেই রোল মডেল হতে হয় রোল মডেল হতে হয় আমাদেরকে ফিতে দিয়ে মেপে মানুষ বুঝবে যে এটার নাম ইসলাম এবং সেইটা দেখে মানুষ মুসলমান হবে আমাদের সামনে একজন টিচার থাকেন তিনিও রোল মডেল হন এখন আমাদের সমাজের যা মানে আমরা যারা টিচিং করি তাদের কোন ধরনের রোল মডেল হলে ছাত্ররা বেশি পারবে ইসলামের আলোকে একটু ধন্যবাদ টিচার বা একজন শিক্ষক কোন ধরনের আদর্শের বা কোন ধরনের যোগ্যতার তিনি ব্যক্তি হলে আসলে সত্যি প্রকৃতপক্ষে তার কাছ থেকে শিখতে পাবে আমরা মনে করি এই বিষয়টি অস্পষ্ট কিছুই নয় তিনি আমাদের জন্য উত্তম আদর্শ এটি শুধু অ্যাবাদতের ক্ষেত্রে নয় বরং সকল দিক থেকে অথবা একজন টিচার তিনি যদি আদর্শ টিচার হতে চান বা হওয়ার ইচ্ছা করেন যার কাছ থেকে ছাত্র শুধু নয় যার সকল শ্রেণী হবে প্রতিটি বিষয়ে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা আসপেক্টে তিনি একজন আমাদের রোল মডেল হবেন আমি এখন শাহ কাছে আমি যেতে চাচ্ছি যে তিনি এই রোল মডেলের যেটা উনি বলেন যে সামগ্রিকতা এ সম্পর্কে পাঠ্যপুস্তক যে পড়ায় তার নাম শিক্ষক নয় সুতরাং শিক্ষক মানেই কেবল নির্ধারিত সময়ে নির্দিষ্ট পাঠ্যপুস্তকে নির্দিষ্ট ক্লাসে লেকচার দেওয়ার নাম নয় সুন্দর একটা উপমা আমরা এখানে শিক্ষক মানে যার পাঠ্যপুস্তক বিজ্ঞ যারা এখানে পার্টিসিপেট করতেছেন তাদেরকে অনেক সময় আমাকে ইন্টারপ্ট করতে হচ্ছে দর্শক ভাই ও বোনেরা আপনারাও ক্ষমা করবেন এবং আমার সাথে যারা আছেন তারাও ক্ষমা করবেন কারণ ওয়ান সময়ের মধ্যে আমাকে সবগুলোকে নিয়ে আসতে হবে যেটা আমাদের একুয়ার করতে হয় তো এই সম্পর্কে আপনি সামান্য কিছু কথা বলুন এখানে তিনটি জিনিস একটি হলো যেটা কেমন হয় মালাকা যেটা আল্লাহ পাক মানুষের মন দিয়ে দিয়েছেন সেটা হলো সুপ্ত শক্তি ব্রেন বা যেগুলা এই এগ্রিকালচার তারপর বিজ্ঞান দর্শন ইত্যাদি বুঝাতে চেয়েছেন উনি ভাই একটা হলো নাকলি জ্ঞান আল্লাহর পক্ষতে যেটা এসেছে বা রসুলের হাদিস সেগুলো যেভাবে এসেছে আমরা শেষের দিকে যাচ্ছি আমাদের এপিসোড শেষের দিকে যাচ্ছি আমরা সুন্দর সুন্দর কিছু কথা এখানে পেয়ে গেলাম আল্লাহ তালা আপনাদের সবাইকে এবং আমাদেরকে তৌফিক দান করুন হামতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে সকল হাজিদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারক